আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পৃথটিভি বাংলার এই আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক কৃতি আর মুবারক বন্ধু বল রমজান সারা বছর আমাদের আকাঙ্কার আমাদের সফলতার আমাদের প্রাপ্তির ঠিকানা শুধু তাই না রমজান আমাদের মাঝে বিজয়ের আনন্দের মাস রমজান সত্যের বিজয়ের মাস মিথ্যার ধ্বংসের মাস আল্লাহ সুফান এই মাসে যেমন করআন আল করিম নাজির করেছেন ঠিক তেমনি করআন আল করিমকে বিজয়ী করেছেন আল্লাহ সুফান নিজে সাহায্য করে আর আল্লাহ সুফান পক্ষ থেকে সাহায্য অবতীর্ণ হয়ে ফর আন এর রাজ পৃথিবীতে কায়েম হওয়ার অনন্তের জন্য দলিলমূলক এক বিজয় সংগঠিত হয়েছে রমজান আর তার নাম সতরৈ রমজানের বদরের যুদ্ধ বদরের যুদ্ধ মুসলমানদের বিজয় রমজানুল মুবারকে সংগঠিত হয়েছে কারণ বদরের যুদ্ধই হয়েছে সতরোই রমজানে তাই রমজানুল মুবারক প্রতি বছর একবার আসে আমাদের মাঝে বদরের বিজয়কে নিশ্চিতভাবে পুনরাবৃত্তি করে দেওয়ার জন্যে স্মরণ করিয়া দেওয়ার জন্য শুধু তাই না মজলুম নির্যাতিতরা তার ইতিহাসের বিষয়টি আলোচনার আগে প্রাসঙ্গিক বলতে হয় আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওসাল্লামকে মাকতুল মোকরামায় জন্ম দিয়েছেন আবদুল্লাহর থেকে আমেনার গর্বে আব্দুল মুতালেবের নাতি হিসেবে পরিচয় করিয়াছেন আমাদের সামনে আর কেনই হবে না কারণ ওই সময় সত্য ন্যায় আর কল্যাণ বলতে কিছুই ছিল না রাইট ইজ মাই তার হাবিবদ রসুল সাল তাল আলী হুসাল্লামকে ঐতিহাসিক বর্ণনায় রসুল হাসান জন্ম নিলেন পিতৃহীন অবস্থায় এতিম শিশু হয় কিন্তু রব্ুল আলমী তার হাবিবকে বেড়ে তুললেন তার নিজ অনুগ্রহে তার হাবিবাহ তাল আলী হুসেলাম নবুত পাওয়ার আগে জন্ম থেকে নিয়ে ৪০ বছরের জীবন এই পুরো জীবনটা সমৃদ্ধ এক সুন্দর সফল এবং আদর্শ জীবন আর এই আদর্শের প্রমাণ অন্ধকার যুগের মানুষরা রেখেছে অন্ধকারের মধ্যে উঠেছেন যারা নিজে ছিল মিথ্যুক মিথ্যা বলা যাদের পরিণত হয়েছিল মিথ্যায় আকন্ড নিবজ্জিত সমাজের মধ্যে সার্টিফিকেট প্রাপ্ত হলেন আসাদেক শুধু তাই না যে সমাজে আমান বলতে কেউ ছিল না খেয়ানত করাটা স্বাভাবিক বিষয় পরিণত হয়েছিল ওই সময়ে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আবদুল্লাহ আল আলীস্লাম আলামিন পরম বিশ্বস্ত এই পদবিতে হলেন তারা নিজেরাই মোহাম্মদ বলে ঘোষণা করল তো অন্ধকার যুগে মুহাম্মদ মোহাম্মদ সাল্ল আলীসলামকে সত্যবাদী এবং বিশ্বস্ত মানবিক এই শ্রেষ্ঠত দুইটি গুণের লকব বা পদবীতে ঘোষিত করল অন্ধকার সমাজের মানুষেরা তারা ভালোবাসে শুধু তাই না ঐতিহাসিকভাবে আমরা সবাই জানি কাবাগর ও পুনর্নির্মাণ করার পরে হাজরুল আস কালো পাথর যা কাবাগরের পূর্ব উত্তর কুণে কে স্থাপন করবে তা নিয়ে যখন বাদানুবাদ শুরু হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল্লামকে এই বিবাদপূর্ণ বিষয়ের সমাধান করার জন্য দায়িত্ব দিল তার রসুল সাল্লী হুসাল্লাম বুদ্ধিমত্তা দিয়ে তাদের অর্পিত দায়িত্ব এত সুন্দরভাবে সমাধান করলেন পৃথিবীর ইতিহাস সাক্ষী তারা মেনে নিল কিন্তু যখনই তাদের দেয়া সনদ অনুযায়ী তাদের দেয়া সার্টিফিকেট অনুযায়ী পরম সত্যবাদী সত্তা তাদের দেয়া বিশ্বস্তাহী সত্যের দাওয়াত দিলেন বললেন কোন ইহ নাই সফল তারা তখন তার বিরুদ্ধে গর্জে কথাবার্তা বলেছে তার শত্রুরা কি হত্যা করতেও উদ্যত হয়েছে কিন্তু যারা রসুল সোল্লাহ আলী গোসাল্লামের এতটা শত্রুতা করেছে তারাও কোনোদিন মোহাম্মদ সাল্ল আলী গোসাল্লামকে মিথ্যাবাদী বলতে পারেনি সত্যবাদী হতে সত্যাশ্রী হতো সত্য অবলম্বনকারী হতো মোহাম্মদ রসুল্লাহ আলি আলী আমান উদ্দার ছিলেন আজ আমাদের মাঝে কি আমান রয়েছে প্রশ্ন করা উচিত বন্ধুগণ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সুতরাহ এর দিকে একত্রবাদের দিকে তৌহিদ দিকে দিকে চন্দ্রিতে শুরু করলে শত্রুতা শুরু হল রসুল সাল্লাহমকে পাগল বলেছে গনক বলেছে জাদুকর বলেছে কবি বলেছে কিন্তু মিথ্যুক্ষে বলতে পারে হত্যা করতে চেয়েছে কিন্তু খ্যানৎকারী বলতে পারেন মধুগণ আজ খুবই অনুধাবনযোগ্য বিষয় কিন্তু মোহাম্মদ সাল্লাহ তালী ওসাল্লাম দাওয়াত দিতে লাগলেন ইসলাম যারা কবুল করলেন মুসলিম হলেন তাদের উপর নির্যাতন তাদের উপর নিপীড়ন তাদের উপর অত্যাচার নেমে আসলো অকুত্ত অপর্ণনীয় কিন্তু এই মান থেকে তারা এতটুকু পিস্পর নির্দেশে। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নির্দেশন অনুমোদনী বিভিন্ন জায়গায় তারা হিজরত করলেন এমনকি এক পর্যায়ে মোনারা হিজরত করলেন মাদিনাতুল মোনার আনসারেরা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম বাতৃত্বময় সম্পর্কের ভিত্তিতে হিজরতকারী মহাজিরদেরকে দেশ ত্যাগকারী ইমানদারদেরকে আপন বলে গ্রহণ করলেন বন্ধনে সুন্দর সোনালী সমাজের মুশ্রিকদের পরম আর চরম শত্রুদের তা সহ্য হল না তারা দেখলো তাদের চরম আর পরম শত্রু দেশ ত্যাগ করে গিয়ে আরেকটি সমাজ এমনভাবে তৈরি করছি যাতে তার আদর্শ বিজয়ী হয়ে গিয়েছে একটি সময় তাদের জন্য হুমকি এমনটা চিন্তা করে পরম শত্রুতা করতে লাগলো সুন্দর সমাজকে অঙ্কুরে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা শুরু করলো তার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম মাকাতুল মোকার রসুল হিসেবে তেরোটি বছরের জিন্দিগি অতিক্রম করলেন পরম আর চরম অত্যাচার আর অবর্ণনীয় নির্যাতন সহ্য করলেন কিন্তু পরিত্যাগ করে অন্তত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের জন্ম থেকে নিয়ে ৪০ বছর পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত জীবন এবং নব প্রাপ্ত হওয়া থেকে নিয়ে ১৩ বছর পর্যন্ত নবুয়তের জিন্দিগি অর্থাৎ তিপ্পান্ন বছরের স্মৃতি বিজড়িত পূর্বপুরুষের ভিটেমাটি ত্যাগ করলেন মাদিনাতুল মনওয়ারায় আসলেন কিন্তু শত্রুর নির্যাতন শত্রুর দমন আর পীরন শত্রু কর্তৃক এই নতুন সমাজকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলতেই থাকলো। আল্লাহ সফুত আল্লাহ নির্দেশে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম যখন মাদিনাতুল মনওয়ারা একটি সোনালী সমাজ কায়েম করলেন ব্যাপারটা এমন নয় যে কেবল মুসলমানরাই মধিনার অধিবাসী ছিলেন না বরং মেদিয়ানাতুল মোনারা নামক এই সুন্দর সোনালী সমাজ এবং রাষ্ট্রে অন্যান্য ধর্মের লোকজন যেমন ইহুদি যেমন খ্রিস্টান তারা সবাই সকল জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল একটি সনদ বা বিধানের অন্তর্ভুক্ত করে তাদেরকে একটি সুন্দর সমাজ কায়েম করলেন পৃথিবীর ইতিহাসে এই প্রথম লিখিত সংবিধান যার নাম মদিনার সনদ মাদুল মনোয়ার আলী সনদির ভিত্তিতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম সুন্দর সমাজ কায়েম করলেন কিন্তু মাদিনাতুল মনাওয়ার আলী সুন্দর সমাজের বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্ম বর্ণের সুন্দর সমৃদ্ধ জীবন যাপন মক্কার শত্রুদের সহ্য হল না তারা ষড়যন্ত্র করতেই থাকলো এমনকি পর্যায়ে মনোয়ারা আক্রমণ করতে চাইল বন্ধুরা আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলব সত্যের বিজয়ের নিশ্চয়তার বাস্তবতা শুনতে তবে আমাদের সাথেই থাকুন ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানী ইস বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মা হে রমজানের মুবারক निश्चय दासिद परवर्ती अनुष्ठान সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী হোসাল্লাম মাদিনাতুল মোনা ওরাই মদিনার সনদ নামক লিখিত এই সংবিধানের আলোকে বহু জাতি গোষ্ঠী ধর্ম বর্ণকে একত্রিত করে কল্লান রাষ্ট্র সোনালী রাষ্ট্র সোনালী সমাজ যখন শুরু করে দিলেন মোকার অঙ্কুরে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করলো আর তাদের চেষ্টারই বাস্তবতায় তারা যুদ্ধের দামামা বাজালো এমনকি রসুল সাল্লাহ তাল আলীকারকে হিজরত করার পরের বছরই অর্থাৎ দ্বিতীয় হিজড়িতেই তারা আক্রমণ করার জন্য এক হাজার সৈন্য নিয়ে এর মধ্যে একশো ছিল অশ্বারোহী সাত ছিল উষ্ট আরোহী সাতশো সৈন্য উটের পিঠে আহোহণ করে আর একশো অশ্বের পিঠে আহরণ প্রশিক্ষিত আরবের যুদ্ধা এক হাজার জন অক্রজর হলো মাদিনাতুল মোনাওয়ারায় হিজরত করা ভিটে মাটি ছেড়ে আশ্রয় গ্রহণ করা মানুষদেরকে ধ্বংস করতে এবং যারা আশ্রয় দিল তাদেরকেও ধ্বংস করতে নব্লাহমী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম ওই এক হাজার প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে কোন বর্ণনায় তিনশো জন আবার অন্য বর্ণনায় তিনশো জন এর মধ্যে কেবল সত্তর জন ছিলেন মহাজির সত্তর জন মহাজির আর বাকিরা হলেন আনসাররা মাদিনাতুল মোনার অধিবাসী বাকিরা আর সত্তর জন মাত্র যারা ইমান নিয়ে ভিটে মাটি ছেড়ে মাদিনা হিজরত করেছেন তারা সত্তর জন মহাজির বাকিরা আনসার মিলে তিনশো জন অথবা তিনশো জনকে নিয়ে রওনা দিলেন মক্কা থেকে মদিনা আক্রমণকারী শত্রুকে মোকাবেলা করার জন্যে যাদের থেকে অত্যাচার নিপীড়ন নির্যাতন পেয়ে দেশ ত্যাগ করেছেন তাতেও তারা হয়নি ধ্বংস করে দিতে চাইছে তাই মোহাম্মদ রসুল নির্দেশে মাত্র তিনশো তেরো জন আর যারা যুদ্ধে প্রশিক্ষণ প্রাপ্তই ছিলেন না একেবারে খুব সহজ সরল সাদা মাটা জীবনের অধিকারী মানুষ কেবল ইমান এনেছে সত্যের পক্ষে জীবন বাজিরা কার্যে রওনা দিলেন বদর নামক প্রান্তরের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাহায্য করলেন আল্লাহ যুদ্ধের ময়দানে যারা জীবন বাজি রেখে সত্যের পক্ষে লড়তে গেলেন তাদেরকে সাহায্য করলেন কোরআন আল বদরের এই দিনটিকে দুইটি নামে অভিহিত করেছেন আল্লাহ সুফহান রমজান দ্বিতীয় হিজরির রমজানুল মুবারকের সতেরো তারিখ এই যুদ্ধ সংগঠিত হয় আরকি ওই দিনে সত্য আর মিথ্যার পার্থক্য সূচিত হয়েছে চিরন্তন ভাবে আরেকটি হল ইয়ৌম আল তাকাল জমান যেদিনে দুইটি বাহিনী পরস্পর মুখোমুখি হয়েছে একটি হলো পরম প্রশিক্ষিত আরেকটি হল একান্তই সব্য ভদ্র আর নীরব হা অস্তিত্বের প্রয়োজনে আল্লাহর নির্দেশে জীবন বাজির একটি অগ্রসর হয়েছে আর হা যুদ্ধের ইবাস্তবতা ছিল আপনজনদের বিরুদ্ধে আপনজনদের আত্মীয়ের বিরুদ্ধে আত্মীয়ের শুধু তাই ভাই ভাইয়ের বিরুদ্ধে চরম পরম আত্মীয়তার সম্পর্ককে উপেক্ষা করে আব্বুল আলমিনের নির্দেশে সত্যকে বিজয় করার জন্যে এই যাত্রা আল্লাহ সুফান এই সত্যবিদ্যার পার্থক্যের এই দিনকে নিজেই নাম দিয়েছেন এবং তিনিই নাম দিয়েছেন দুই বাহিনীর মুখোমুখি হওয়ার দিন আমরা যদি দেখি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী এই যুদ্ধের দিনে আল্লা সুফান আহ্বাত আলহার দরবারে সেজদায় পড়ে গিয়েছেন বদরের যুদ্ধের ময়দানে সেজদায় গিয়ে মুহাম্মদুর রসুল যখন বলেছেন আবু করে সিদ্ধি করা হাত ধরে টেনে বলেছেন আপনি যথেষ্ট করেছেন হ্যাঁ আপনি আপনি সেজদা থেকে মাথা উত্তোলন করে বোধগ বোধরের যুদ্ধের ময়দানের রসুলের নামাজ আদায় এবং শেষদায় গিয়ে আমাদের শিক্ষণীয় আমরা আজ যে কোনো বিপদে যে কোনো সমস্যায় যে কোনো মুসিবতে বলি নিজেরা নামাজ পড়তে ভুলে যাই বরং অন্যের কাছে অন্যের কাছে দোয়ার জন্য দৌড়াই অথচ বিপদ যত ঘনীভূত হবে ততই নামাজে দাঁড়াতে হবে স্যেজদায় গিয়ে রব্বুল আলমীদের কাছে আবদার করতে হবে আমরা তো আজ বিপদ যত ঘনীভূত হয় বিপদ যত কঠিন হয়েছে তত রব্বুল আলমিন কাছে গিয়েছেন সেজদার মাধ্যমে কারণ রব্বুল আলমিন নিজে ডেকে বলেছেন ওয়সারি আমাকে সেজদা করো আমরা অতি কাছে চলে আসো সেজদা যখন করে তখন বান্দা এবং আল্লাহর মধ্যে কোন দূরত্ব থাকে না বলেছেন আমাদের করা উচিত প্রথমত বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণকারী সাহাবাইমকে শারীরিক ফিটনেসের জন্য শারীরিক দুর্বলতা ঝেড়ে ফেলে দিয়ে সঞ্জীবনী শক্তিতে বেড়ে ওঠার জন্যে অল্প তৃপ্তিদায়ক ঘুম দিলেন ওর আনাল ক্যিমের ভাষায় ঘুম তিন প্রকার একটি হল নওম একটি হলো সিনাতন একটা হল নোহা সিনাতুন মানে তন্দ্রা নম মানে শটান হয়ে ঘুমানো আর নোহা তৃপ্তিদায়ক অল্প ঘুম যার মাধ্যমে অনেক পরিশ্রম কেটে গিয়ে নতুন সঞ্জীবনী শক্তিতে বেড়ে উঠা যায় আল্লাহ সুফানের যুদ্ধের ময়দানে অংশগ্রহণকারী সাবাইকাম এর দ্বারা করে দিলেন সঞ্জীবনী শক্তিতে তারা ধন্য হয়ে রব্বুল আলমিনের থেকে প্রাপ্ত শক্তিতে শত্রুর মোকাবেলায় আগায় গেলেন দুই নম্বর আল্লাহ সুফান ঘোষণা করলেন একজন মুসলমান ১০ জন কাফের বিরুদ্ধে যথেষ্ট কখনো হতে পারে ইমানের দুর্বলতার কারণে মুসলমান নিজেই দুর্বল রব্বুল আলম বলেছেন যত দুর্বলই হোক একজন দুইজনের জন্য যথেষ্ট বন্ধু এবার চিন্তা করি নিজেদেরকে তারপর মোহাম্মদ রসুল্লাহ কবুল করে রবীন্দ্র করে দিলেন আর মুসলমান মুসলমানদেরকে সত্যের পক্ষে তারপর রব্বুল আলমিন ডাইরেক্ট নাজিল করলেন ফালমালা ইকা বা ফেরাস্তান তারপর রবুল নিজে এই যুদ্ধের ময়দানে অসম যুদ্ধের ময়দানে মজলুম নির্যাতিত নিপীড়িত মানুষরা কোথায় আঘাত করবে শত্রুকে তাও রান বাতিল দিলেন এটা কি কেবল বদরের যুদ্ধের জন্য ছিল বন্ধুরা অনন্তের জন্যে রমজান অনন্তকালের জন্যে সত্যের বিজয় তার ধ্বংস তথা সত্য আর মিথ্যার পার্থক্যের বাস্তবতা সত্য এবং খাওয়া না পান করা দিয়ে আমাদের রোজা যথেষ্ট নয় সিয়াম সাধনা আমাদের মাঝে অত্যন্ত ভদ্র নম্র ততা একেবারেই সহজ সরল জীবনের মধ্যে অসীম শক্তির জুগার করে দেবে যা ব্যক্তিকে সত্যের পক্ষে দুঃসাহসিক বন্ধু আমি আমার নিজেকে আপনাদের সবাই আহ্বান করি প্রতি বছর মাস পরে পরে ঘুরে আসে রমজান মোবার ঘুরে আসে সতরে রমজান আমরা কি বদরের যুদ্ধের কথা স্মরণ করি একটু অনুভব করি একটু চিন্তা করি আমরা ধ্বংস হয়ে চিরন্তন ভাবে তা প্রতিষ্ঠিত করার জন্য রব আলম তার চিরন্তন ধারা সূচনা করে দিয়েছেন এই পৃথিবীর ইতিহাসে বদরের যুদ্ধের বাস্তবতায় রব্বুল আলমিন সাহায্য করলেন সত্যকে প্রতিষ্ঠিত করার ঐতিহাসিক ধারাবাহিকতার যাত্রা সূচনা হল মানবতার জয় হলো যে কারণে বদলে যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ নিয়ে আবুকর সিদ্ধিকরা দিয়ে পরামর্শে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হলো কারো কারো মুক্তিপণ ছিল সর্বনিম্ন এক হাজার দিনার তার থেকে চার হাজার দিনার পর্যন্ত আর হা যুদ্ধবন্দির ইতিহাসে নতুন সূচনা যাত্রা করলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই শর্ত দিয়ে যে যুদ্ধবন্দি যারা তারা মুসলমান বাচ্চাদের শিক্ষা দেবে লেখাপড়া শিখাবে লিখতে শিখাবে পড়তে শিখাবে এর বিনিময়ে তার মুক্তিপণ হয়ে যাবে বন্ধু আজ আমরা মুসলিম আমরা কি শিখি আমরা কি শিখতে পারি সতরৈ রমজান আমাদের জন্যে সত্যের বিজয় মিথ্যার ধ্বংসের ঠিকানা আসুন না আমরা সবাই মিলে বর্তমান পৃথিবীর এই করুণ পরিস্থিতিতে সত্যের বিজয়ের জন্যে আমাদের চিরন্তন বিজয়ের জন্য আবার নতুন করে জেগে উঠি সকলকে তৌফিক দিনা